উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে মুখোমুখি আপনি আমাদের উপর সবর ঢেলে দিন আফ্রিগা আলে এটা আফ্রিগা আলৈনা সবরা আমাদের অন্তরে ঢেলে দেন আমাদের উপর ঢেলে দেন তো সবরটাকে এটা যেন কোন একটা পানির পাত্রের সাথে তাসবি দেওয়া হয়েছে তো পানির পাত্রটাকে যদি একদম ঢেলে দেওয়া হয় তাহলে যেমন পানি একদম অনেক বেশি পরিমাণে পড়ে তো এটা বোঝানো হয়েছে এখানে মোবাইল আগাতন এইভাবে বলা হয়েছে সবরটাকে আমাদের উপর ঢেলে দেন সবর যেই জিনিসটা আছে এটা আমাদের উপরে একদম ঢেলে দেন অসাবিত সবর ঢেলে ঢেলে দেয়টা অর্থ হলো আমাদের মনটাকে জমায় দেন দিল যেন জমে থাকে আর সাহাবেদ কলবি দ্বারা সাহাবেদ কদমি আসে কল যদি মজবুত থাকে তাহলে পা মজবুত থাকে এই প্রথমে বললেন যে আমাদেরকে সবর ঢেলে দেন অন্তর মধ্যে সবর ঢেলে দেন মন যেন শক্ত থাকে আপনার হুকুম পালন করার জন্য আমরা যেন মজবুতভাবে দাঁড়িয়ে থাকতে পারি মনটা শক্ত হলে ফাসাব্বিদ আকদা মানা দিলটা শক্ত হয় আর মন শক্ত হয় আল্লাহ তাহিরের দ্বারা যেটা অন্য সুরাতে আসছে শত্রু সৈন্যদের সাথে যখন তোমাদের মুখোমুখি অবস্থা হয় তখন তখন দৃঢ় থাকো দৃঢ় থাকার জন্য উপায় হলো যিকর اذকরুল্লাহ কাসীরা তো সেখানে যিকর মানে হলো ওই সবায় একইভাবে যুদ্ধের মধ্যে সেখানে যে কোনো যিকরই তো করা যায় আগে সেখানে সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেটা করতে এবং এখনো যেটা হয় আল্লাহু আকবার তাকবীর ধ্বনিটা বেশি প্রচলিত আফরিগ আলাইনা সাবরা ওয়া ছাব্বিত আকদামানা আফরিগ আলাইনা সাবরা ওয়া ছাব্বিত আকদামানা বিতাকভিয়াতি কুলুবিহা আলাল জিহাদ ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন তা আমাদের দিল জমায় দেন এরপরে আপনি আমাদেরকে সাহায্য করেন ফেরিস্তা পাঠানিল্লাহ তখন তারা তাদেরকে পরাজিত করলো আল্লাহর হুকুমে হত্যা করলো দাউদ তখনও তিনি তিনি তালুতের বাহিনীতে একজন সাধারণটা সৈনিক হিসেবে ছিলেন কোন রেওয়ায় আসছে যে তিনি যুদ্ধে যান নাই পরে উনি গেছেন পরে গেছেন ওনার অন্যান্য ভাইরা গেছেন যুদ্ধে উনি একটু ছোট ছিলেন ভাইদের মধ্যে তো তো জান যে যে আছে খুব বড় পাহান ছিল সে এই সামনে এসে মুবারাজার জন্য আহ্বান করতেছে মুবারাজা মল্লয হালমিন মুবার বলতে থাকে তো এত সে শক্তিশালী ছিল যে তার মোকাবেলা করার জন্য কেউ হিম্মত করতেছে না এই হজরত জালুদ তালুতের বাহিনী থেকে তখন এক একদম দিলাম এটা বললো জালুদ কে হত্যা করলো আসকুদ তিনি আমি তাকে রাজত্ব দিয়েছি এবং হিকমত দিয়েছি কতালেই কথাটা বলতেছে ওই সামনে এক জায়গায় আসবে ওয়াকুল্লাহ ওই আল্লি মকুমুল্লাহ আল্লাহকে ভয় করো। এবং তিনি তোমাদেরকে এলএম দেবেন তো এটার থেকে মুফাসিনাম বলেন যে আসলে এখানে যদিও ওয়া আফা আছে কিন্তু সেটা বোমা আনা যাজা তাকোয়া অবলম্বন করো তাহলে তাকোয়ার বদলতে সত্যিকারের এলেম যেটা আল্লাহ বান্দার দিলে দেন সেটা দেবেন এখানেও অনেকটা এমনই যে হজরত দাবুদ আলী ইসলাম শত্রুকে হত্যা করছে এরপরে বলতেছে যে আতা হুল্ল এই আতা হেকমা এরপরে আল্লাহ তাল্লাহ তাকে রাজত্ব দিচ্ছেন এবং নবুত দিচ্ছেন তার মানে এই যে ওই যে শত্রুরা ছিল শত্রুদের মোকাবেলা করার মতো বড় একটা সিফত তার মধ্যে আছে এজন্য জন্য হজরত দাউদা আলী ইসলামকে আল্লাহ তালা রাজত্ব দিয়ে দিচ্ছেন আর হজরত দাউদা আলী ইসলামের পূর্বে কোনো ব্যক্তি বাদশাহ হবে নবীও হবে এটা হতো না হজর দাউদা আলী ইসলামকে দিয়েই শুরুটা হইল তো কতল করছেন এটার যা যা হলো যে আল্লাহ তালা তাকে রাজত্ব দিছেন এবং হেকমাহ নবুও তো দিছেন তো এখানে দেখো কাতালার নসবত একদম সরাসরি হজর দাউদা আলি ইসলাম ডিকে করা হয়েছে মৌজিহ কোরআন তাপসির আছে এই শেখ হলিন রহিমাউল্লা তফসির ফয়েদে ওসমানী হাসান একটা তফসির ফওয়ায়দেমানী তর্জমাটা যেটা মাহমুদ হাসান শেখ উল্লিন রহিমাউল্লাহ যেটা করছেন ওটাকে যেই তর্জমাকে সামনে রেখে এটা করছেন এটা হলো তফসিরে মৌ দেহুল কোরআন শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলী অলিউল্লা মুহাদ্দেস দেহলবির ছেলে উনি একটা তফসির লিখছেন তফসির একদম মোখতাসার হাসিয়া তর্জমাটি হলো মেন ওখানে এই আয়াতের মাথা হাতে উনি লিখেন যে এই যে ওয়কাত দাবুদালুতা উনি লিখেন যে কে লড় নবী কা কাম ন হওয়া কে জহাদ হমেশা রা হ্যাঁ ও জহাদ না হো মফস লোক মুলকান করদে নাদান লোক কে লড় নবী কাম নেই তেমনি তো অনেক জগস এখানে কফি নবুল দিকে নসব করা তারপরে আল্লাহ তিক নত করসেন ফল তখলোল কাফা ওয়াফা আল্লাহলমুকিন তো আল্লাহ তালা যে ফেয়েলটাকে নিজের দিকে নিসবুত করেন যে ফেয়েলটার নিসবত আল্লাহ তালা মাসুম জাত আমি কেরামের দিকে নিসবুত করেন সেটা সেটার মধ্যে কাবাহাতের বিন্দু পরিমাণ কাবাহাত থাকতে পারে না তাই না বিন্দু পরিমাণ কাবাহত থাকতে পারে না এটা হাসান হাসান হাসান হাসান আর আমরা যে এই যে উসুলে ফেঁকার মধ্যে বলি যে একটা হলো হাসান লি আইনিহি আর হলো হাসান লি এটা তো হলো এই পরবর্তীতে ওলামা একরাম আমাদেরকে বোঝাবার জন্য শরীয়তর হুকুম আহকামকে বোঝাবার জন্য একটা নিজের একটা ভাগ করছেন নিজের একটা ভাগ করছেন যেটা হলো হাসান লি আইনিহি এটা হলো হাসান লি নতুবা এটা দ্বারা তো ওলামা একরামের এটা উদ্দেশ্য না যে হাসান লি আইনিহি যেটা সেটার ফজিলত বেশি হাসানলি গাইরির ফজিলত তার চেয়ে কম অতএব যদি কোনো জায়গায় দুটা কাজ আসে একটা হলো হাসানলি আইনিহি একটা হলো হাসানলি গাইরিহি অতএব তুমি হাসানলি আইনিহিটা করবা হাসানলি গাইরিটা বাদ দিয়ে রাখবা তাকসিমে দ্বারা উদ্দেশ্য এই কথা বুঝতেছ না দেখো হাসান লিগাই রিহিহী রোজা হাসান তারপরে কি বলো আর বলো না জাকাত হাসান লিগাই হাসান লি আইনি হলো এখন দেখো সলাতের মধ্যে অজু হলো হাসান লিগাই রিহি হলো হাসান লি এখন কেউ যদি বলে যে আমি হাসান লি আইনি করবো গাইরিটা করবো তো করো হাসান লি এই কথাটা বলে এই কথাটা বলে তর্কটা করা কত বড় জাহালত না আর আল্লাহ হুকুম আল্লাহ পরবর্তী লড়া করছেন আল্লাহ তালুকুম কোনটা করতে হবে কোনটা না করতে হবে সেটা বিভিন্ন আসবাবের সাথে তার লুক সাথে তার লুক পাওয়া গেছে সেটা কি তোমাকে করতে হবে গাইরিহি আইনহী এগুলো তো পরবর্তী ফোকায় গ্রামের বানানো আমাদেরকে বোঝাবার জন্য আসানির সাথে তবে এটার কারণে হুকুমের হয় না বলছিলাম না যে হজ না করে না করে কুরবানি মনে করো সেই আট হাজার টাকা দিয়ে একটা বকরি কিনা কুরবানি করতে পারে কিন্তু বস্তু খাইতে হয়তো করে না এজন্য সে চিন্তা করলো হাজার টাকা বকরি না কিনে আমি আশি হাজার টাকা হাসানলি আইনিহিতে খরচ করি কী হবে এই জিনিসটা মানে শরীয়তের কোন জিনিস তার আকল দিয়ে মাপা যায় না এই কাজটা যে করবে এই কাজটা হয়ে যাবে ওই ইবলিসের কাজের মতো মানে আল্লাহ আল্লাহত হুকুমের সামনে আকল খাটানো ইবলিসের তো ইবলিস ইবলিস বনার পিছনে তার এই জিনিসটাই ছিল যে আল্লাহর হুকুম সামনে আসছে আমার্লা সাল্লাম না বলে মেনে নেওয়ার দরকার ছিল তার কিন্তু সে ওখানে কি কেয়াজ খাটাইছে খালিনা ও খালাত এ এই কথাটা ভালো করে বুঝে শরিয়তের হুকুম সেখানে কেয়াস চলবে না কেয়াস চলবে জানাজার নামাজ দেখো জানাজার নামাজের মধ্যে কেউ যদি শুধু ফরজগুলো আদায় করছে শুধু আল্লাহ সালামটা ফিরেছি দাঁড়াই এই কাজটা করছে আরেকজন এই কাজটা করে নাই সে অনেকের বসে থেকে কয়েকবার সুরাই ইয়াছিল মাইয়ের জন্য সে উপকার করছে আমি তার চেয়ে বেশি উপকার করছি নিশ্চিত নাই না কে বুঝো নাই কি তোমাদের কি ইয়া হইতেছে মানে মাইতের জন্য আল্লাহ একটা ফরজ যদি আদায় করে হয়ে যাবে এটা একজনে বাদ দিয়ে সম্পূর্ণরূপে বাদ দিয়ে সে নিজের মন মতো সব করতেছে তাহলে দেখতে তো মনে হবে সে অনেক কিছু করে ফেলছে পুরা কোরআন শিব করে ফেলছে জানাজন নামাজটা সে দেখতে মনে হবে যে হ্যাঁ বেশি কিন্তু শরীর তো বলতেছে না ঠিক আছে নবী তো শামবিলের পরে দাউদা আলী ইসলাম নবী হয়েছেন আর হজরত ছিলেন পুরো আলোচনাটা এখানে শেষ করতেছে যে এই যে দুটা ঘটনা বলছে দুটা ঘটার ঘটনা বলার দ্বারা তো উদ্দেশ্য হল মুসলমানদেরকে যুদ্ধের উপরে উৎসাহ প্রদান তাই না শেষে হেকমতটা বলতেছে যে এটা আল্লাহ তালা কেন করবেন সামনেও আরেকটু আসবে যে ইয়াটা যখন আরেকটা পাড়া যখন শুরু হবে সেখানেও যে এই যে যুদ্ধের নির্দেশটা কেন দিলেন আল্লাহ তালা হেকমত হেকমতটা হলো যে এই যুদ্ধের নির্দেশটা যদি আমি মুসলমানদেরকে না দিতাম তাহলে কাফেররা একতরফা পাবে একদম দুনিয়াটা বিনাশ করে দিতাম বিনাশ করে ফেলতে এই জন্য দুনিয়ার বাকা আমান সালামতির জন্যই আমি মুসলমানদেরকে যুদ্ধ করার নির্দেশটা দিচ্ছি এবার হলো যে তারা এত উগ্র হলো কেন এটা হলো তাকবিনী ভাবে তাদের দিলের ভিতরে আল্লাহ আদাওয়াত পয়দা করে দিচ্ছেন তাকবিনী ভাবে কাফেরদের দিলের মধ্যে মুসলমানদের প্রতি আদাওয়াত পয়দা করে দিচ্ছেন আর এদিক দিয়ে মুসলমানদেরকে আল্লাহ তালা তা শ্রীর হুকুম দিয়েছেন যে তোমরা তাদের প্রতি আদাওয়াত রাখো এবং তাদের রানকে দফা করো এটা আল্লাহ কেন করছেন এটা তো প্রশ্ন করা যাবে না যদি আল্লাহ মানুষকে তাদের কতককে কতকের মাধ্যমে প্রতিহত না করতেন যদি আল্লাহ মানুষদের মধ্য হতে কতককে কতকের মাধ্যমে প্রতিহত না করতেন মানে কাফেরদেরকে মুসলমানদের মাধ্যমে প্রতিহত না করতেন লা ফাসাদাতিল তাহলে পৃথিবী বিনষ্ট হয়ে যেত বিশৃঙ্খলায় ভরে যেত লা ফাসাদাতিল মুশরিক মুসলিম তো যদি আল্লাহ তালা এই এতেজামটা না রাখতেন মুসলমানদেরকে তশরি নির্দেশ না দিতেন তাহলে ফতনা ফাসাদ দুনিয়া ভরে যেত। এই ফিতনা ফাসাদ যেন হতে না পারে এই আল্লাহ তালা আমাদের প্রতি রহমতের এজার কতককে কতকের মাধ্যমে প্রতিহত করতেছে ইয়াতে যেহাদের ফায়দা বলা হয়েছে একটা একটা ফায়দা বলা হয়েছে আরো অনেকগুলো ফায়দা বিভিন্ন জায়গায় আসছে আল্লাহ বললেন নির্দেশটা না থাকতো তাহলে দুনিয়া ফিতনা ফসাদে ভরে যেত কাফেররা গালে হয়ে যেত মুসলমানদেরকে হত্যা করতো কাফেরদেরকে আল্লাহ বানাইছেন এমন ভাবে যে তাদেরকে তাদের দিলের ভিতরে মুসলমানদের প্রতি আদাওয়াত ভরে দিছেন শয়তানের মধ্যে যেমন আদাওয়াত ভরে জন্য আমাদের নফসের ভিতরে যেমন আদাবাতের জন্য তোমরা কাফেরদের প্রতি দুশ্মনী রাখো তাদের রদানকে দফা করো এখন যদি কাফেররা তো করতে থাকবে তাকবিনী ভাবেই তাদের দিলের মধ্যে দুশ্মনী আছে তাকবিনী ভাবেই আছে এখন যদি এদিক দিয়ে মুসলমানরা তার ভাবে এই কাজটা না করে তাহলে ওই এতে তালটা আসবে না তো ওরা এক পক্ষে শুধু দুনিয়া তস নজ করে ফেলবে কেমন এখানে তো ফাসাদ শব্দটা আসছে আর এই যে সুরে হজের মধ্যে আরেকটু তাপসিলি আসছে যদি এই প্রতিরক্ষা ব্যবস্থাটা না থাকতো তাহলে দুনিয়ার কোন এবাদত খানা থাকতো না লাহুদ্দিমাত ওই শশ জমানার এবাদত খানা গুলো যেগুলোর মধ্যে আল্লাহ তালিকির অনেক হয় তো যে সকল এবাদত খানাতে আল্লাহ অনেক জিকির হয় এই এবাদত খানা যদি কেতালের আমল না থাকতো তাহলে সব একদম হুদ্িমাত ভেঙে তস্তস করে দেওয়া হতো তাহলে দেখো ওই যে নাহিবির মধ্যে তোমরা পড়ছো লাউলার মানাটা কি লাউলা কি জন্য আসে হ্যাঁ ঠিক এই এই হিসাবে ই আয়াতের ইয়াটা বুঝো যদি দিফা এর আমলটা না থাকতো তাহলে জমিন ফিতনা ফে ভরে যেত তো যদি একদম না থাকতো জেহাদের আমল তাহলে জমিনটা ভরে যেত ভরা মানে যেহাদ যদি দেখি না নফি আসে কি কারণে নফি কে বুঝো না এই কথাটা ফাসাদ যদি কোনো জায়গায় দেখা যায় এই এলাকায় ফাসাদ নাই তাহলে নাই এর কারণটা হলো ওই যে নাই ঠিক ওই সুরে হজের যে আয়াতটা যে যদি দিফা আমল না থাকতো তাহলে সব জমানার যেগুলোর মধ্যে অনেক বেশি পরিমানে হয় সবগুলো ধ্বংস হয়ে যেত এটা বোঝা গেল যে দেখো যদি কেতালের আমল না থাকে তাহলে ধ্বংস হয়ে যাবে তো বোঝা গেল যদি কোনো জায়গায় ধ্বংস না হয় তাহলে সেটা কেতালের বরকত দুইটা থেকে বোঝা গেলো যদি কোনো জায়গায় আমরা দেখতে পাই যে মাসাজিদ যদি হুদ্দিমাত ধসে গেছে তাহলে কারণটা কি বলা বলতে দফা নাই দফা নাই এই ইয়া হয়ে আর যদি কোনো জায়গায় হইতেছে না দফা আসে কাছে না আল্লাহ বলতেছেন যদি দিফায়ের আমল না থাকতো তাহলে ওই সব এবাদত খানা গুলো ধ্বংস করে দেওয়া হতো যেগুলোতে আল্লাহর জিকির অনেক হয় আল্লাহর জিকির অনেক হয় তারপর এবাদত গুলো ধ্বংস করে দেওয়া হইতো দেখো পুরানি মেহাদি শরীফ কি শুধু আমল আছে না তার মানে সবগুলো যেগুলোর মধ্যে মসজিদের আমল মানে এবাদত মধ্যে স্বাভাবিকভাবে যে আমল হয় সবগুলো সহকারে মসজিদে ধসাই দেওয়া হইতো তাই না লাহুদ্দিমা সামি মানে সব এবাদত খানা গুলো ধ্বংস করে দেওয়া হতো যেগুলোর মধ্যে আল্লাহ না থাকলে এটা ধ্বংস হয়েছে এদার বোঝা গেল যে মাসাজিদ যদি কোনো জায়গায় দেখি যেটা ধ্বংস হয় না তাহলে এটার জন্য এটার জন্য মহাফেজটা কে ওই জিক্রুল্ল না দে থাকতো তাহলে মাসাজিদের মহাফেজ যদি হয় দিফা তাহলে মাসাজিদের সাথে মাসাজিদ তো হলো এই মুসলমান মানে যেই ধর্মের ধরো এবার হলো যত আরো মুসলমানদের দিনই কেন্দ্র আছে সবগুলোরই যেন মূল হলো মাসাজিদ মাসাজিদের মহাফেজ যদি কি হবে না দেফা হবে তো দিনের মহাফেজ যদি হয় দেফা তাহলে মাসাকিনে মুস্তিমিন আমোয়ালে মুস্তিমিন তারপরে আরো যা কিছু বলো সবগুলোর মহাফেজ কে হবে এর দ্বারা গেল যে যদি কোন একটা মসজিদে মসজিদওয়ালা আমল অনেক হয় অনেক হয় মানে ইউদ্ হাসমুল্লা হয় কাফির একদম পুরোপুরি কিন্তু দেফা আমল নাই তাহলে সেই মসজিদটা এটা লাহুদ্দিমাতের পর্যায়ে আছে এটা হয়তো শেষ হয়ে যেতে পারে কেউ আগ থেকে বোঝা জানা এটা এবার তুমি দুনিয়ার ইতিহাসের দিকে দেখো বোখারা সমারকান্দে কত কত মসজিদ কত কত মার্কাস শেষ শেষ হয়ে গেছে সেখানে ইউদ্ফি হাসমুল্লাটা কত বেশি হইত কত বেশি হইতো আমাদের এই সকল এলাকাতে আর কি হইতেছে আমাদের এই সকল এলাকাতে আমাদের ইমাম বুখারি ছিল না আবু মনসুর মাতুরিদের মত কোনো আমরা এমন কিছু মানুষের আখফাদ নাতিপুতি যাদের আগে আগেওয়ালা ছিল হিন্দু বা এরকম একটা কিছু ছিল আর ওখানে ওখানে একটা সময় ওই যে ইমাম বুখারি ইমাম মুসিন ইমাম নাসাই তিরমিজি ওই মানুষগুলো ছিল তো ওই মানুষগুলোর বদলে তো ওই এলাকার মধ্যে কি পরিমাণ বিক্রুল্লাহ চলতো কি পরিমাণ আমালে মাসাজিদ চলতো কিন্তু সব সহকারে হুদ্দিমাত বলো আয়ের থেকে বোঝা যায় না যে আসলে হুদ্দিমাদের কারণটা কি এখন কোন একটা মাসাজিদের হেফাজত করার জন্য তুমি বিক্রুল্লাহ বাড়াও বিক্রুল্লাহ বাড়ালে কি মাসাজিদের হেফাজত হবে আমালে মাসাজিদ খুব বাড়াও কিন্তু বলো আয়তে কি বলতেছে মাসাজিদের হেফাজত হবে তো মাসাজিদের হাতে হেফাজত হবে কি দ্বারা ওই দেফায়ের আমলটা বাড়ালে এখন দেফায়ের আমল সেটাকে হিকরুল্লাহ ছাড়া হবে এই দেয় এটাকে জিক্রুল্লাহ ছাড়া হবে নাকি ছাড়া হলে হয়ে যাবে আমলটা যদি সহকারে হয় মানে সৈয়তের হুকুম আহকামের অনুযায়ী হয় তাহলেতে তাহলে সত্যিকারে সেটা মহাদেপা অথবা এখন কেউ যদি দুইটাকে আলাদা আলাদা বানিয়ে ফেলে বলে যে আমরা তো হিক্রুল্লাহ নিয়ে আছি দেফা নিয়ে কেন থাকবো কি বুঝবো কোরআন শিবের আয়াতের তাহলে দেখো এখনো এই কথাটা বলতেছে যে যদি দেফায়ের আমল না থাকতো লাফা আল্লাহর পক্ষ থেকে আরো তো অনেক ই আছে এইভাবে দিয়ে বললেন এই যে রসুলগন এই যে রসুলগ তাদের কতককে আমি খবর এই যে রসুলগণ তাদের কতককে আমি কতকের উপর মর্যাদা দিয়েছি যে তাদের কতককে আমি এমন একটা মর্যাদার সঙ্গে খাস করেছি লাইসাতি যেটা অন্যের মধ্যে নাই আর তাদের কতককে আল্লাহ বহু উচ্চ মর্যাদা দান করেছেন উচ্চ মর্যাদা দান করেছেন رسول صلى الله عليه وسلم كي اونيك مرجع ديسن بعموم الدعوة وختم النبوة به حضر الدعوة تعام اك دون دنيا شخص قردن تو جوتو منوش عشبه وختم النبوة به وتفضيل امته على سائر الامم والمعجزات المتكافرة رسول صلى الله عليه وسلم كي قربل زمان النبي دير جوتو معجزة ديامه شعب قلو حضر كي ديسن ار اونيك اونيك بشي ديسن ابن کسر رحم الله البيداء وانا هيدك جگه رس দের মধ্যে যার আমিয়া কালামদেরকে যত মজেজাদ দিচ্ছেন ওগুলোর সাথে একটা তাকাবলি একটা জিনিস দেখাইছে যে পূর্বের জমানোর একজন নব্বীকে এটা দিচ্ছে আর এটার মোকাবেলা রসুল সাল আলী আসসালামকে এটা আলী ইসলামের ব্যাপারে যেমন ওখানে আসছে যে লাঠি পাথর পাথরে আঘাত করছেন পাথর থেকে পানি বের হয়ে গেছে পানি বের হওয়া পাথর থেকে পানি বের হওয়া মুসা আলী ইসলামের মোজেজা আর রসুল সাল আলী হাসলামের মোজেজা কি আঙ্গুল থেকে পানি বের হওয়া আঙ্গুল থেকে পানি বের হওয়া সকালের সময়টাতে এক মাসের দূরত্ব দিনে চলে যেত এটা এত দূর এত দ্রুত একটা বাহন দিছেন আর রাত দিয়েছেন যে মাদ্য বসার দৃষ্টি যেখানে যায় মুহূর্তে ওখানে চলে যায় এইভাবে তাকা উলটা দেখেছেন সুন্দর ওই যায়। আর সবচেয়ে বড় মহাযোজা হলো রসুল সালি আসালামের যেটা আগের জমানা নবী নবী চলে গেছে পুরানি এমন একটা মহাজা যেটা কেয়া উৎপন্ন থাকবে কিভাবে হলো এটা কোরআনে কারি মহাযা কিভাবে হলো মহাযোজা তো হইল যে একটা কিছু হাত দিয়ে পানি বের হওয়া তারপরে আসে কথা বলা ওটের আগের উম্মতটা ওই পিপরা নিজের ভাষায় কথা বলবে সেটা বুঝে ফেলাম আর একটা লোক ওটে অথবা ওই যে কি বলে ঘুইসাপ ওগুলো আরবিতে কথা বলবে আরবিতে কথা বলবে তারপরে বাঘে আরবিতে কথা বলবে আবার খোদ রসুল সাল্লাহ আলি আসাল্লামের সঙ্গে এমন না অন্য আরেকজন সাধারণ উম্মতির সঙ্গে এটা আফজল না। কোন নবীর উন্মতির মধ্যে যেই জিনিসগুলো প্রকাশ পায় সেটা মূলত তিনি আসেন ঘটনাটা এইভাবে যে নামাজ পড়তেছেন তো উমার আসছে পরে বলছে এই কোথা থেকে আসছো বলছে মিনাল ইয়ামান পরে বলছে যে শুনলাম ইয়ামানে আবু মুসলিম নামে এক ব্যক্তিকে এই শত্রুরা আগুনে ফেলে দিছে ওরা আগুনে তাকে একটু পরে নেই তো বলছে ঘটনাটা অন্য জায়গায় আবু মুসলিম ইব্রাহিম আল ইসলামের ওই ওয়াকিয়াটা তো এই আগুনে যাওয়া আবার এটাকে আসানির সাথে বের হয়ে আসা এটা খুদ্র রসুল সাল্লাহ আলী হাসাল্লামকে দিয়ে প্রকাশ করতে হয়নি খুচরুরের রম্য থেকে দিয়ে এই প্রকাশ করেছে। তো ওই বললাম যে কোরআনে কারিম মোহাজেজা কিভাবে মহেজা তো বলেই এমন জিনিসকে যেটা কেউ নিজের থেকে পারে না নিজের থেকে না পারলেই বোঝা যায় যে এটা আল্লাহ তা ওনার হাত দিয়ে প্রকাশ করাইছেন এটা নামই তো মহাজেজা কোরআনে কারিম আরবি ভাষায় অক্ষরগুলো সবগুলো জানা শোনা আরবি কথাগুলো সহজ সহজ কথা সেই হিসেবে আরবি যারা জানে তারা তাদের জন্য পারার কথা কিন্তু পারে না তো বোঝা যায় যে কোরআনে কারিমটা এটা আসলে এই কোনো মানুষের বানানো না বরং এটা অন্য জায়গার থেকে আসছে এই অর্থে কথা বললাম বৈশিষ্ট্য আল্লাহ দিচ্ছেন এবং এইসা ইবনে মারিয়ামকে আমি বহু নিদর্শন দিই দেখো এইসা ইবনে মারিয়াম এখানে স্বাভাবিক নিয়মের খেলাফা ইব না মারিয়াম বিনের আগে একটা আলিফ আছে অতিরিক্ত এটা কেন দিছে কায়দাটা কি মানে বিনের মধ্যে আলিফটা হয় না যদি তার মা কাবাল মা বা পরস্পরের বাপ বেটার তা আল্লোক হয় আর যদি বাপ বেটা না হয়ে অন্য তা হয় বাপ দাদা বাপ করদাদা অথবা বাপ মা তাহলে সেখানে ওই অতিরিক্ত আমি তাকে শক্তিশালী করেছি আল্লাহ যদি চাইতেন তাহলে তাদের পরে মিম্বা আদিহিম আই সব মানুষের রসুল আল্লাহ যদি তাহলে রসুলদের উম্মতেরা যুদ্ধে লিপ্ত হতো না যুদ্ধে বিগ্রহে লিপ্ত হতো না পরস্পরে যুদ্ধে লিপ্ত হতো না আল্লাহ তালা যদি চাইতেন তাহলে রসুলের উম্মতেরা পরস্পরের যুদ্ধে লিপ্ত হতো না যে তারা বিষয়ে বিষয়েলাফ করছে একে অপরকে ঘুমরা সাব্যস্ত করছে এই জন্য তারা যুদ্ধে লেগে গেছে বলে ইতালা কু কিন্তু তারা ইখতলাফ করেছে আল্লাহ তালার এরা এটা যে মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে হমিন হোমান আমান কেউ ইমান আনবে অর্থাৎ ইমান তো আগে নিয়ে আসছে ইমানের উপরে অনড় থাকবে আর কেউ কেউ দেখো আল্লাহ না কিন্তু হইছে কেন যে আল্লাহ তালে আল্লাহ চাইছেন এমন এই কথাটাকে আবার বলতেছে আল্লাহ তালা চাইলে তারা পরস্পর যুদ্ধে লিপ্ত হতো না তার মানেটা কি তার মানে দুনিয়াতে আল্লাহ মানুষদেরকে আল্লাহ আল্লাহ কারোর ভিতরে আল্লাহ তালা আদাওয়াত ভরে দিচ্ছেন মুসলমানদের বিপক্ষে আর মুসলমানদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা তাদের প্রতি আদাওয়াত রাখো তাদেরকে যুদ্ধ কর। এই তাতালা যেটা হয়েছে এটা আল্লাহ তালা চাইছেন এই জন্য আল্লাহ তালা যদি চাইতেন সব মানুষ মুসলমান হয়ে যাক ভালো হয়ে যাক পারতেন কিন্তু আল্লাহ আল্লাহ আল্লাহ করতে পারেন আল্লাহ কোন কিছু করলে তালা জিজ্ঞেস করা যায় আল্লাহ তালা যা ইচ্ছা করেন তাই তিনি করেন মিন তৌফিক ইমান তিনি যাকে চান নেক আমলের তৌফিক দেন তিনি আমি। সম্প্রদায়ের কাছে সালেহকে পাঠাইছে এই দাওয়াত দিয়ে যে তিনি বলছেন যে তোমরা আল্লাহ ইবাদত করো কিন্তু এই যে দুইটা ভাগ দুইটা ভাগ হয়ে গেছে এখানে যেটা বললো যে ফমিন আমানা কেমন অনেক জায়গায় এই বিষয়টা নিয়ে আসছে যে কাফের আল্লাহ তালা মুসলমানদের উপরে লাগায় দিচ্ছে বলতেছেন তোমাদের স্পষ্ট দুশ্মন এরপরে আল্লাহ মুসলমানদেরকে কাফেরদের লাগাই দিতেছেন মুসলমান নিজে দিয়েছেন তোমরা করো কত জায়গায় আল্লাহ তালা এই বিষয়গুলো বুঝাইতেছেন আল্লাহ যদি কাফেরদের কাছ থেকে পরীক্ষা করতে চান আল্লাহ চাইলে কাফেরদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারতেন লিয়াব্লু بعضكم বা'যাকুম বিবাস। ইয়ালাকিন এর পরের বার একটা হলো ওয়ালাকিন আমারাকুম বিলকিতাল লিয়াব্লু ওয়া বা'যাকুম বিবাস। কিন্তু আল্লাহ তাআলা নিজে থেকে কাফেরদের কাছে থেকে প্রতিশোধ সাধারণত নেন না। তিনি তোমাদেরকে কিতালের নির্দেশ দেন। কিতালের নির্দেশ দেন যেন তোমাদের দ্বারা তাদেরকে পরীক্ষা করেন, তাদেরকে দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হয়। তারা তোমাদেরকে পিটাইতে আসবে, এখন তোমরা তোমাদের পরীক্ষা আমি করবো দেখবো যে তোমাদের মধ্যে হত্যা না করিয়া যদি অন্য পন্থায় মেহনত করা হয় তাহলে তো সবাই জান্নাতে চলে যাবে কেউই জানে যাবে না বলো এই কথাটাকে বলা যায় এই বলোনা যে এই বলা যায় কাফেরদের অবস্থাই হলো যেরা হলো এমন শরীরের টঙ্গের মধ্যে যেটা গেছে যে লোকে বলতে এটা কাটা যাবে না তো আসলে সে কাটা যাবে না বলে আসলে ওই লোকের মারতে যেতেছে না আমাকে কারণ এটা যদি অঙ্গটাকে না কেটে ফেলা হয় তাহলে পুরোটা একবারে সবটা শেষ করে ফেলবে আপনার সাথে যে সকল লোকগুলো আছে এরা আপনাকে ওই কথাটাই বলে যে কথাটা পূর্বের নবীদের কে তাদের এলাকার লোকগুলো বলছে যে দুঃশনীটা করছে ওই উন্মতে এর পরের উন্মতের সাথে পরের উম পরের উন্মতেরা ওই জমানা নবীর সাথে ঠিক একই আচরণ করে এই চলতেছে তো এদের অবস্থাটা যেন এমন যে তারা একে অপরকে ও করে গেছে তো মানে এটা নজরে সাহানি করতে হবে। নবীর মুজরিমিন দুঃশন থাকে এটা কি নবী ব্যক্তিগত ভাবে খারাপ এই কারণে নবীদের সব নবীদের অবস্থা এমন ছিল তুমি তো নবুয়তের দাবি করার আগে আমাদের কাছে খুব আসার পাত্র ছিল তোমার ব্যাপারে আমরা খুব আশা আশা করতেছিলাম নবী হয়ে দু জাহির করার কাজের দাওয়াত এটার হাসিয়তটা হলো এমন দাওয়াতে নবী এটা দুঃমন থাকবেই থাকবে কি এটা বুঝা যায় না নবী ব্যক্তিগত হবে কোনো কেউ মানুষ নবীর দুশ্মন না বরং সবাই নবীর আলামিন আলামিন বলে সব নবীদের হালাতি এমন ছিল লহুলিল